टीवी, इस टीवी, मानवतार समाधान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 2,730 women are being raped every day. Every 32 second one woman has is been raped. been woman in US at all time I here. Islam has the solutions to the problems of the West. Of the West. Of the West. Of the West. Of আর কোরআন স্পষ্ট ভাবে বলেছে যে কোন মানুষ কখনো অন্য মানুষের ভার বহন করতে পারবে না একজন মানুষ আরেকজনের ভার বহন করতে পারবে না পবিত্র কোরআনে অনেক জায়গায় এই কথা রয়েছে এখন এই পাপের উৎস সম্পর্কে চার যেটা শেখায় সেটা আপনাদের বলতে পারি চার যেটা শেখায় আর বাইবেল কি বলছে সেটাও আপনাকে বলতে পারি আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র হিসেবে দুটো ধারণাই আপনাদের বলবো। চার যেটা শেখায় যে ইব অথবা বিবি হাওয়া তিনি আর আদম ফল খেয়েছিলেন আর এই ঘটনাটা আপনারা পাবেন বুক অফ জেনেস তিন নম্বর অধ্যায়ে যে তিনি আদমকে প্রলুব্ধ করেছিলেন নিষিদ্ধ ফল খাওয়ার জন্য আর এই কারণে মানুষ জন্মায় পাপের ভেতরে পবিত্রকরণে আদম আর বিবি হাওয়ার ঘটনাটার উল্লেখ আছে তবে পবিত্রকরণে এমন কোনো আয়াত নেই যেটা শুধু বিবি হাওয়াকে দোষ দিয়েছে আর পবিত্র করণে সুরা আরফের উনিশ থেকে সাতাশ নম্বর আয়ত্তে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে বিবি হাওয়া তাদের অনেকবার সাবধান করা হয়েছিল বলা আছে যে তারা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছিলেন তারা দুজনেই অনুতপ্ত হয়েছিলেন আর তাদের দুজনকে ক্ষমা করা হয়েছিল দুজনেই এই অপরাধে তারা দুজনেই সমান অপরাধী পবিত্রকরণে এমন একটা আয়ত নেই যেখানে দোষ দেওয়া হয়েছে শুধু ইবকে তবে কোরনের একটি আয়াতে শুধু আদম হাওয়া দুজনকে দোষী বলা হচ্ছে আর পবিত্র বাইবেলে এই দোষটা শুধুমাত্র দেয়া হচ্ছে ইবকে বিবি হাওয়া বলা হচ্ছে তিনি আদমকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিলেন আর বুক জেনেসিস তিন নম্বর উদ্দেশ্য অনুচ্ছেদ আছে যে সৃষ্টিকর্তা বলছেন তোমরা নারী তোমরা এখন থেকে গর্ভধারণ করবে আর প্রসব বেদনা ভোগ করবে তাহলে বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটি শাস্তি কারণ বিবি হাওয়া আল্লাহ রাধে সমান্য করেছিলেন এর সঙ্গে যদি কোরআনকে তুলনা করেন পবিত্র কোরণের সুরানিসার এক নাম্বার আয়তে উল্লেখ আছে যে মাতৃগর্ভকে শ্রদ্ধা করো সুরা লুকমানের চোদ্দ নাম্বার আয়তে উল্লেখ আছে আর সুরা আহকাবের পনেরো নাম্বার আয়তে উল্লেখ আছে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার জননেতাকে গর্ভধারণ করে কষ্টের সাথে প্রসবও করে কষ্টের সাথে গর্ভধারণ নারীকে উপরে তোলে বাইবেলের মতো নিচে নামায় না পাপের উৎস সম্পর্কে বলি তারা যেটা বলে যেহেতু বিবি হাওয়া আদমকে নিষিদ্ধ ফলকেতে খেতে করেছিল তাই মানুষ পাপের ভেতরে জন্মাবে প্রত্যেক শিশুই পাপই হয়ে জন্মায় আমি তাদের প্রশ্ন করব। বিবি হাওয়া কি ফল খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছিল যদি বলতাম হ্যাঁ খান তাহলে আমি দায়ী থাকতাম আর আদম আলাহি ইসাল্লাম কি আমাকে জিজ্ঞেস করেছিলেন তারা নিষিদ্ধ ফল খাবেন কিনা তারা যখন আমাকে জিজ্ঞেস করে খাননি তাহলে আমি তাই থাকবো কেন এটা অযৌক্তিক আমি কেন জন্য দায়ী হব। যদি তারা জিজ্ঞাসা করতেন আর আমি অনুমতি দিতাম তাহলে বলা যেত আমি দায়ী তাই বলছি এটার জন্য আমি দায়ী নই কিন্তু খ্রিস্টান চার্চ শেখাই যেহেতু হাওয়া ঈশ্বরকে মানেননি আদম হাওয়া দুজনেই মানেননি হাওয়ার কারণে মানেননি মানুষ তাই পাপের ভেতরে জন্মায় আর এই কারণেই তারা যেটা বলে যে সৃষ্টিকর্তা তিনি তার নিজের পুত্রকে এই কারণেই উৎসর্গ করেছেন তারা এখানে বলে গছপুলা জন তিন নম্বর অধ্যে ষোলনুচ্ছেদে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে একমাত্র পুত্রকে উৎসর্গ করেছিলেন যারা এটা বিশ্বাস করে তারা মারা যাবে না চিরস্থা জীবন পাবে আর আমি এই অনুচ্ছেদটার উপরে আলাদা করে একটা লেকচার দিতে পারি এই সন্তান শব্দটা মূল বাইবেলে ছিল না বলে ধারণা করেন বত্রিশ জন পদস্থ বিশেষজ্ঞ খ্রিস্টান বিশেষজ্ঞ তারা বলছেন এই সন্তান শব্দটা মূল গ্রন্থে ছিল না তাহলে দেখতে পাচ্ছেন চার্চ আমাদের শেখায় যে প্রত্যেক মানুষ পাপি হয়ে জন্মায় তারা বলে যে আত্মা পাপ করে সে মারা যাবে আর এটা বাইবেলের উদ্ধৃতি আমিও একমত এটা আছে ইজিকেল আঠেরো অধ্যায়ের বিশ্ব অনুচ্ছেদে যে আত্মা পাপ করে সে মারা যাবে তবে এই কথাটা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি আপনি বাইবেল পড়লে দেখতে পাবেন যে আত্মা পাপ করে সে মারা যাবে এটা বাইবেল ইজিকেলের আঠেরো অধ্যায়ের বিশ অনুচ্ছেদে বলা হচ্ছে কিন্তু এরপরে আর কথা বলা আছে যে আত্মা পাপ করে সে মারা যাবে তবে ভালো লোকের ভালো কাজ তার সঙ্গে থাকবে খারাপ লোকের খারাপ কাজ তার সঙ্গে থাকবে পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবেন না আর পুত্র অপরাধের ভার বহন করবেন না বাইবেল বলছে পাপ করলে আত্মা মারা যাবে পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবেন না আর পুত্রও তার পিতার অপরাধের ভার বহন করবেন না ভালো লোকের ভালো কাজ তার সঙ্গে থাকবে খারাপ লোকের খারাপ কাজও তার সঙ্গে থাকবে কিন্তু কোন খারাপ লোক যদি ঘুরে দাঁড়ায় যদি সে ঘুরে দাঁড়ায় তাহলে সে মারা যাবে না পুরো অনুচ্ছেদটা এই কথাই বলছে তাহলে এমন কি বাইবেলের কথা অনুযায়ী পাপ জন্ম থেকে আসে না যেহেতু কিছু সংখ্যক মুসলিম পুরুষ নারীদের ছোট করে দেখে তার মানে এই না যে ইসলাম নারীদের ছোট করে দেখে ইসলাম নারীদের কিভাবে দেখে সেটা জানতে কোরআনার হাদিস পড়ুন আপনি সেজন্য আপনি বাইবেল দেখেন সেখানে পাপের কোনো উৎস নেই কারণ বাইবেল পরিষ্কার ভাবেই বলছে পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবে না আর পুত্র তার পিতার অপরাধের ভার বহন করবে না অপরাধ মানে পাপ যখন ছেলে তার বাবার অপরাধের বোঝা বইতে পারবে না তাহলে আমরা কিভাবে পাপের মধ্যে জন্মালাম বল ইসলাম অনুযায়ী প্রত্যেক শিশু জন্মায় মাসুম হয়ে নিষ্প হয়ে সেই শিশু যেখানেই জন্মায় খ্রিস্টান পরিবারে হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে সেই শিশু জন্মায় মুসলিম হয়ে আমাদের নবীজি বলেছেন প্রত্যেক শিশু দিন ফিতর নিয়ে জন্মায় ইসলাম ধর্ম অনুযায়ী সে নিষ্পাপ হয়ে জন্মায় আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম সদানন্দ আমি এখানকার থিওলজিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল দুইটা ধর্মের ধর্মগ্রন্থের উপরই আপনার যে দখল সেটার প্রশংসা করছি আর আমি এখানে আমাদের খ্রিস্টান আর মুসলিম ভাইদের অনুরোধ করব। আপনারা আপনারা এগুলোর আরও গভীরে যাওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র উদ্ধৃতি দিলেই চলবে না আপনার হয়তো শুনতে খুব ভালো লাগতে পারে তবে একই সাথে ধর্মগ্রন্থগুলো পড়েন গভীরে যাওয়ার চেষ্টা করেন মত বিনিময় করেন শুধু নিজের যুক্তিটাই দেবেন না শুধু নিজের কথাই বলবেন না এতে সবার জন্যই ভালো হবে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন কিনা সে ব্যাপারেও বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন এখানে অবশ্য কিছু ব্যাপারে কিছু ব্যাপারে আপনি বলতে পারেন যে খ্রিস্টানদের এই প্রথাগুলো পরে প্রচলন করা হয়েছে তাহলে আপনি এই ব্যাপারে কি বলবেন প্রলোকের ব্যাপারে জনের গসপেলে যেমন ধরেন শব্দটা মাংসে পরিণত হল শব্দটা মানুষে পরিণত হল এখান থেকেই আমরা এই বিশ্বাসটা পেয়েছি যে ঈশ্বর যীশুর রূপে এসেছেন শব্দটা ছিল ঈশ্বর লোগোস ঈশ্বরের উচ্চারিত বাণী এটা আপনাকে জানালাম যাতে আপনি ব্যাপারটা বুঝতে পারেন ধন্যবাদ ভাই আপনি এখানে আরেকটা উদ্ধৃতি দিলেন আর আপনি ঠিকই বলেছেন শুধু উদ্ধৃতি দিলেই চলবে না গভীরে যেতে হবে যিশুর কথাগুলোর উদ্ধৃতি দেওয়াটাই গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল প্রসঙ্গটা দেখা যিশু আসলে নিজেকে ঈশ্বর বলেছেন কিনা আর আপনি আরেকটা অনুচ্ছেদের উদ্ধৃতি দিলেন এরকম আরও অনুচ্ছেদ আছে একজন ভাই তিনটা উদ্ধৃতি দিলেন আমি সেগুলোর প্রসঙ্গ বলে পরিষ্কার করেছি আপনি আরেকটা সুন্দর উদ্ধৃতি দিলেন পবিত্র বাইবেল থেকে গসপিলপ জনের উদ্ধৃতি দিলেন রেফারেন্স নম্বর অনুচ্ছেদ নম্বর অনুচ্ছেদ জন শব্দটা ছিল ঈশ্বর তারপর বারো অনুচ্ছেদের কথা আমি বলবো আর আমি একমত যে গসপ্লাপ জনের এক নম্বর এক অনুচ্ছে উল্লেখ করা হয়েছে শুরুতে যে শব্দটা ছিল শব্দটা ছিল ঈশ্বরের সাথে শুরুতে ছিল সেই শব্দটা আর শব্দটা ছিল ঈশ্বরের সাথে আর শব্দটা ছিল ঈশ্বর শুরুতে সেই শব্দটা ছিল শব্দটা ছিল ঈশ্বরের সাথে আর শব্দটা ছিল ঈশ্বর এটা খুব সুন্দর ধৃতি আপনারা যদি বাইবেল পড়েন যদি বুঝতে না পারেন তাহলে বিষয়ের গভীরে যান ভাই আপনি বললেন আর আমিও একমত এখানে বাইবেলের মূল গ্রন্থটা কোন ভাষায় গ্রিক নিউ টেস্টামেন্ট যদিও যিশুখ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায় কিন্তু মূল বাইবেল আছে গ্রিক ভাষায় যিশুখ্রিস্ট এই বাইবেল নিজের হাতে লেখেননি। এটা আছে গ্রিক ভাষায় যদি গ্রিক ভাষা পড়েন শুরুতে সেই শব্দটা ছিল শব্দটা ছিল ঈশ্বরের সাথে আর শব্দটাই ছিল ঈশ্বর প্রথমবার যখন ঈশ্বর শব্দটা এলো আপনি যদি বলেন শব্দটা ছিল ঈশ্বর একজন সাধারণ মানুষ হিসেবে শব্দটা ছিল ঈশ্বর তার মানে শব্দটা ঈশ্বর এখন এই শব্দটাকে ঈশ্বরের সাথে পাল্টা নেন শুরুতে ছিল শব্দটা হয়ে যাবে শুরুতে ছিল ঈশ্বর ঠিক শব্দটা ছিল ঈশ্বরের সাথে হয়ে যাবে ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে এটা কোনো অর্থ হয় না ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে শুরুতে ছিল শব্দটা এটা হবে শুরুতে ছিলেন ঈশ্বর ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে আর ঈশ্বর ছিলেন ঈশ্বর এর কোনো অর্থ হয় না যদি মেনে নেই এখানে শব্দ বলতে আসলে ঈশ্বরকে বোঝাচ্ছে আর যদি শব্দটা বদলে দেন আর সেখানে যদি ঈশ্বর শব্দটা বসান তাহলে সেটা দাঁড়াবে শুরুতে ছিলেন ঈশ্বর ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে আর ঈশ্বর ছিলেন ঈশ্বর এর কোনো অর্থ হয় না তাহলে কি করবেন যখন বোঝাটা খুব কঠিন গভীরে যান ভাই আপনি কথা বললেন যদি আপনি মূল গ্রিক ভাষায় পড়েন প্রথমবার যে শব্দটা লেখা আছে শুরুটা ছিল শব্দটা আর শব্দটা ছিল ঈশ্বরের সাথে শব্দটা ছিল ঈশ্বরের সাথে এই ঈশ্বর শব্দটা হলো হতিয়স হতিয়স অর্থাৎ দা গড বড়ো হাতের জি হতিয়স দ্বিতীয়বার শব্দটাই ছিল ঈশ্বর এটা টনথিয়স আর গ্রিক ভাষার কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করলে জানবেন টনথিয়স মানে আমাদের গড ছোট হাতের জি ছোট জি অর্থ একজন মহান ব্যক্তি প্রথমটা হতিয়স পরেরটা টনথিয়স তাহলে যদি পড়েন শুরুতে ছিল শব্দটা শব্দটা ছিল মহান স্রষ্টার সাথে বড়ো হাতের জি আর শব্দটা ছিল মহান ছোট হাতের জি কিন্তু যদি বাইবেল দেখেন দুই জায়গাতে বড় হাতের জি এখানে এখানে কে ভুল করেছে মহান স্রষ্টাকরেনি অনুবাদকরা গ্রিক ভাষায় প্রথম শব্দটা হলো হতিয়াস দ্বিতীয়টা হলো টনথিয়াস তাহলে দুই জায়গাতে বড়ো হাতের জি কেন আপনারা কাকে ঠোকাচ্ছেন এই কথাটা বলার জন্য আমি দুঃখিত কিন্তু এটাই আপনি যদি মূল গ্রন্থটা পড়েন প্রথম শব্দটা হতিয়াস পরের শব্দটা টনথিয়াস তাহলে বলছে শুরুতে ছিল সেই শব্দটা শব্দটা ছিল ঈশ্বরের সাথে শ্বর আর শব্দটা ছিল ঈশ্বর মানে ঈশ্বরের দূত আমরাও মানি কোরআন বলছে একজন ঈশ্বরের কথা বলেন আমাদের কোনো আপত্তি নেই মহান গড ছোট হাতের জি আর আপনারা ওল্ড টেস্টেমেন্ট পড়লে দেখতে পাবেন বলা হয়েছে মুসাকে ফারাউদের কাছে ঈশ্বর হিসেবে পাঠানো হয়েছে ঈশ্বর মানে কি তিনি নিজেকে ঈশ্বর বলেছেন তাকে পাঠানো হয়েছে ঈশ্বরের একজন দূত হিসেবে কিন্তু মূল ধর্মগ্রন্থটা আমাদের কাছে সেটা সঠিক অনুবাদ হবে মহান ব্যক্তি তাহলে ভাই প্রসঙ্গটা দেখলে বুঝতে পারবেন এখানে যদি সঠিক অনুবাদ করি যে যীশুখ্রিস্ট ছিলেন একজন মহান ব্যক্তি আর শব্দটা মাংসে পরিণত হল হ্যাঁ ঈশ্বরের দূত তিনি পৃথিবীতে এসেছেন একজন মানুষ হিসেবে অর্থাৎ রাসুল রক্ত মাংসের মানুষ আর যীশু খ্রিস্ট একেবারে পরিষ্কার করেই বলেছেন যদি পড়েন গছপ্লাপ লোক যিশু যখন উপরে ঘরে গেলেন চব্বিশ নম্বর অধ্যায় ছত্রিশ অনুজিত বলছে যিশু বললেন সালাম আলাইকুম শান্তিতে থাকো হিব্রু ভাষায় সালাম আলুকুম সবাই তাকে দেখে ভয় পেয়ে গেল তারা ভেবেছিল যুশবিদ্ধ হয়েছেন তারা বিশ্বাস করতে পারল না যশু বললেন তোমরা আমাকে ছুঁয়ে দেখো আমার হাত আর পা ছুঁয়ে দেখো কারণ আত্মার কোন রক্ত শরীর থাকে না যেমনটা আমার আছে অর্থাৎ তিনি রক্ত মানুষ আমি একমত আমার হাত পা ধরো আর দেখো আত্মার রক্ত মাংসের শরীর থাকে না এর অর্থ তিনি আত্মা ছিলেন না তিনি মাংসের তৈরি তিনি ক্রুশবিদ্ধ হন তিনি জীবিত ছিলেন তারপর বললেন এখানে কি খাওয়ার মতো কিছু আছে তারা তাকে মধু দিল আর তিনি খেলেন কি প্রমাণ করতে যে তিনি সত্যটা আসলে কি আশা গ্রন্থটা পেয়েছেন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 কর্মক্ষেত্র চিহ্নিত এবং একশো উদ্ধৃতি দিতে পারেন আপনি আমার কথা হলো প্রথম যে উদ্ধৃতিটা দিয়েছেন সে ব্যাপারে কি আমার সঙ্গে আপনি একমাম ভাই তিনটা উদ্ধার দিয়েছি আপনি কি সন্তুষ্ট আপনি তো জানেন এটাকে মানবেন যে প্রথম শব্দটা হলো হতিহাস এটা মানছেন जो ग्रीक भाषा ग्रीक भाषा शब्द की बैबे हजार्ट अनुच्छेद आबगुल आलोचना करते तब नो विषय जागे आगे बेचोक् दिए मानें कि माननी ना जो थीक। एकमत ना हतिहस मान महान ईश्वर ना से भूल ग्रीक जानी कथा